এমন এক বাস্তবতা যার থেকে কেউ পালায়ন বুঝতে পারবে না প্রত্যেকটি প্রাণীকেই মৃত্যুর সাদা সাধন করতে হবে আল্লাহ তালা পবিত্র কালামে মজিদ করেন কুল প্রতিটি প্রাণী মৃত্যুর সাদা সাধন করবে আপনি বলে দিন মৃত্যু যার থেকে তোমরা পালন করছো সে অবশ্যই তোমাদের সামনে সাক্ষাৎ করবে তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবেই যদিও তোমরা সূর্য দুর্গ অবস্থান করো লিপুলিম আজল ই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 जामरा स्वप्न देखो स्वप्ने पृथ्वी ध्वसमिकी तक अल्लाह सुबहान प्रेस्ता फूट दीबा सिंग पृथ्वी पहाड़ समूह उत्तोलित हो चूर्ण विचूर्ण आकाश फेटे टुकड़ो टुकड़ो हो जाए नक्षत्र समूह झरे पड़े सूर्य तार किरण हारिए फिलुद्राल হবে সেদিন ক্যামতের ভূমিকম্পের ভয় সকলে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 فحملت الارض والجبال فدكت دكتا واحده وتفور جখন سنگায় फूকিত হবে একটি মাত্র শব্দ আর জমিন ও পর্বত মানে উতলিত করা হবে এবং মাত্র একটি আঘাতে এই ছিন্ন السماء فترت واذا القواتب تسرت واذا البحار فجرت واذا القبور بعثرت علمت نفس ما قدمت واخرت যখন আসমান मान खेट टुकर टुकरू हो जाए जख नक्षत्र गो झरे पड़े और जख समुद्रग के ताल तोला जन कबर गो को उन्मोचित तक प्रत्येके जानते से आगे की पाठिए पा সেদিনের ভয়াবহায় আল্লাহ প্রতিটি কুল্লু সেই ইনহা সেদিন আল্লাহর মহান সত্তা ব্যতীত প্রত্যেকটি জিনিস ওই ধ্বংস হয়ে যাবে তখন সকলেই মরে যাবে মালাকুল মৌত মৃত্যুর ফিরে আল্লাহ তে বলবে হে আল্লাহ সকলেই মরে গেছে তিনি জিজ্ঞেস করবেন মৃত্যুর ফেরেস্তা মালাকুল মাউদ বলবে হে প্রভু জিব্রাই রবি কাইলো গেছে আল্লাহ তালা জিজ্ঞাসা করবেন এখন আর কে বাকি আছে সে বলবে এখন আমি বাকি আছি ও আরোশ বহনকারী ফেরেস্তাগন বাকি আছে তখন আল্লাহ তুলবেন আরো বহনকারীদেরকে মরতে হবে তারাও মরে যাবে আল্লাহ আবার জিজ্ঞাসা করবেন এখন কে বাকি আছে আলাপুল আজরাইল আজরা আলাইহি সালাম বলবেন হে আমার রব এখন আপনি বাকি আছেন এবং আমি বাকি আছি তখন আল্লাহ তালা আজরা আলাইহ সালসাল্লামকে বলবেন তুমি তো আমার মাকলেও সুতরাং তুমিও মরে যাও তিনি তাৎক্ষণাত যাবেন এবং শুধুমাত্র আল্লাহ অতপর আল্লাহ করে ফেলবেন এবং তিনি আনাল আমি আনাল সালী আমি প্রতাপ সালী আমি প্রতাপ সামী অতপর তিনি তিন বার করবেন লিমানিল মুলকুলিমানিল মুলকুলিমানিল মুলকুলিয়াউম সার্বভৌমত্ব একমাত্র আসলে আমর রাজ্যিত অপর এখালিয়েছে কেমতের দিন আল্লাহু দ্বারা আসমান জমিনকে ভাজ করে নিজ হাতে গুটিয়ে নিবেন অথবর বলবেন সূর্য কণ্ঠে তিন বার জিজ্ঞাসা করবেন বিমানিল মূলকুল মুলকুল জৌম বিমান মূল কুল আজকের রাজত্ব কার আজকের সার্বভৌমত্ব কার আজকের আধিপত্য কার অথবর তিনি তিনবার উত্তর দিবেন আজকের সার্বভৌমত্ব আজকের রাজত্ব আজকের আধিপত্য প্রতাপশালী একমাত্র আল্লাহ সুবাহ